أعلم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحض الله لك تبتغي مرضات أزواجك والله غفور الرحيم قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ عَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأْكُ بِهِ وَأَزْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْض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 ম তু বাদ জলিক জহিত আস রো তলপুন্ন জুম দিলহুসমিং কুন্ন মুসলিম মুসলিমিং মিনতিম কিতবতিহতিবিল্লা সুবাহ লাখো কোটি আল্লাহ সুবাহানার পক্ষ থেকে নাজিল করা কিতাব খিতাব বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে দারসুল কোরানে বসার সুযোগ পেয়েছি ওর আব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য তারই শুক্রিয়া দায় করে খালিমাতুর সুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি ওর আন মজিদের ছেষট্টি নাম্বার সুরাত থেকে এক থেকে পাঁচ নাম্বার আয়াত দলাওয়াত করেছি এক বিশেষ প্রেক্ষাপটে এই নাজিল করেছেন আসরের সালাতের উনার স্ত্রীদের খবর নেওয়ার জন্য তিনি প্রত্যেকের কাছেই যেতেন কোনো কোনো বর্ণনা এমনও আছে যে এই সময় তিনি কখনো কখনো কোন স্ত্রীর সাথে মিলিত হতেন একদিন হজরতে জৈনবের গোড়ে তিনি একটু দেরি করেছিলেন করেছিলেন আয়সা রবিহানহা তিনি কিছুটা ঈরশান নিতে তখন তিনি হাফসার সাথে পরামর্শ করলেন যে রাসুল্লাহ সাল্লাহ তিনি মধু পছন্দ করেন আর জৈনব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পান করানোর জন্য সব সময় মধু রাখে মধু রাখে তো হয়তো জৈনবের এখানে তিনি মধু পান করছেন বেশি সময় কাটাচ্ছেন তো এই দুজন পরামর্শ করলে সিদ্ধান্ত করলেন যে রাসুল্লাহ সাল্লু আলহিহাস আমাদের যার কাছেই আসবেন। আমরা বলবো যে কাছে আলহিস্লাম আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বের হচ্ছে মাগাফির এক ধরনের দুর্গন্ধযুক্ত আঠালো পদার্থ তো রাসুলুল্লাহ সাল্লু আলহ সালাম তো তা না করবেন না কারণ তিনি তো মধুপান করে এসেছেন তখন আমরা বলবো যে সম্ভবত সেই মৌমাছি মাগাফির থেকে রস চুষে নিয়েছে আর তার মৌচাকে জমা করেছে এই পরামর্শ অনুযায়ী তার তারা অপেক্ষা করছেন রাসুল উল্লাহ সাল্লু আলিহাসাল্লাম যখন আসছেন তখন তার এই কথাগুলো বলছেন আয়সাও বললেন হাফসার কাছে যাওয়ার পর হাফসাও বললেন মাগাফিরের রস ছুষে তখন রাসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম কসম করলেন যে তাহলে আমি আর মধু পান করবো না সাথে সাথেই কথাটা বললেন বললেন যে এই কথাটা কার কাছে বলছেন হাফসার কাছে বলছেন যে আমি যে মধু পান করব না এই কসম করেছি এই কথাটা কাউকে বলবে না গোপন ডাকার জন্য বলে দিলেন এর কারণ হল যদি এটা বলা হয় তাহলে তাহলে জয়নব রাদি আল্লাহ মনে কষ্ট পাবে কারণ তিনি রাসুলের জন্য মধু রাখেন সংগ্রহ করে এই তাকে গুপনে তাকে বলে দিলেন যে আমি প্রচন্ড করলাম আর মধু পান করব না তবে আমি যে পছন্ করেছি মধু পান করব না এই কথাটা কাউকে বলবেন কাউকে বলবেন কিন্তু হাফসা হাফসাকে বলে দিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম হাফসাকে জিজ্ঞাসা করলেন তোমাকে নিষেধ করলাম বলতে তুমি বললে কেন বললে কেন জিজ্ঞাসা করলেন এই খবর আপনাকে কে দিল তখন রাসুলুল্লাহ সাল্লু আলিম বলছেন যে যিনি সব জানেন সকলের খবর রাখেন তিনি আমাকে সংবাদ জানিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম পরে হাফসাকে তালাক দেওয়ার জন্য চিন্তা করেছিলেন ইচ্ছা করেছিলেন করেছিলেন যেহেতু রাসুলের গোপন কোথা সে গোপন ডাকেনি তখন আল্লাহ সুবাহ আল্লাহ জিব্রাহিল আলাহিসাল্লামকে পাটালেন পাঠালেন জিব্রাইল এসে বলেন যে হাফসা সে অধিক পরিমাণের সালাত আর জান্নাতে তার নামটা আপনার স্ত্রীদের তালিকার মধ্যে যাতে রাসুল্লাহ সাল্লাই তাকে তালাক না দেন এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজুহতালাহীকে বর্ণিত একটা হাজির তিনি বলছেন যে আমি কোন দুজন স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলহা সাল্লামের বিপক্ষে ষড়যন্ত্র করেছিলেন তাদের সম্পর্কে জানার জন্য আমি উমরকে জিজ্ঞাসা করার জন্য ইচ্ছা করেছিলাম কিন্তু উমর রাজি আল্লাহ আনহুর ব্যক্তি প্রভাবের কারণে আমি ভয় পাচ্ছিলাম তাকে জিজ্ঞাসা করতে আর এই অবস্থায় একটা বছর আমি অপেক্ষা করেছি এখান থেকে একটা কথা বোঝা যায় যে উমর রাজিয়াল আত্মমর্যাদাবুতাবু এমন ছিল যে স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামও এটা মর্যাদা দিতেন যেমন তিনি মেয়ার রজনীতে যখন জান্নাতে গেলেন উমরের পাঁচ সাতটা তিনি দেখলেন জান্নাতে । দেখার পরে এটা অত্যধিক সুন্দর দেখে রাসুল সাল্লু আলাইহাসাল্লামের আগ্রহ হল একটু দেখার জন্য তখন ফিরিস্তাকে জিজ্ঞাসা করলেন এটা কার তখন বলা হল এটা উমরের উমরের তখন রাসুল্লাহ সাল্লাহ বললেন যে আমার ইচ্ছা ছিল ভিতরে ঢুকি কিন্তু উমরের আত্মমর্যাদা বুধের কথা আমার স্মরণ হয়ে গেল তার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিষয়ে এখানে কোন কিছু চর্চা করা এটা তো আত্মমর্যাদার পরিপন্থী এই জন্য আমি আর আমি ভিতরে প্রবেশ করি নাই ফিরে আসি এই কথা শুনে উমর রাজিয়ালেছিলেন যে রাসুল উল্লাহ আপনার কাছে আত্মমর্যাদাটা অহংকার নয় এটা প্রত্যেকের নিজস্ব একটা ব্যক্তিগত তার আছে এই ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ হয়ে চর অনন্যায় সমাজের কিছু মানুষ আছে যারা মরজাদার মর্যাদার উপলব্ধি নাই তার নিজের মর্যাদা থাকলে অন্য মর্যাদা দিবে যারা এই জন্য কারো কোনো ব্যক্তিগত বিষয় এটা চিন্তা করে না সব কিছু চড়া মন নাই এখন যে ব্যক্তির ব্যাপারে গোলালো সেই ব্যক্তি যদি বুদের অধিকারী ব্যক্তি হয়ে থাকে তার জন্য এটা বেশি কষ্টের কারণ কিন্তু এটা কিন্তু অহংকার নয় তো এই কথাটা বলেন যে আব্দুল্লাহ আব্বাল বলছেন যে উমর রাজিয়া ব্যক্তি প্রভাবের কারণের এবং এই অবস্থায় আমিও তার সাথে হজ থেকে ফেরার পথে তিনি এক জায়গায় ওনার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য পিউল গাছের আড়ালে গেলেন সেখান থেকে আসার পর আমরা একসাথে চলছিলাম তো এখানে বর্ণনার দিক থেকে অনেক কয়েকটা বর্ণনা আছে যে উমর রাজি আল্লাহন তখন তাকে বললেন যে তুমি ওজুর পানি নিয়ে আসো তখন আব্দুল্লাহ ইবিন আব্বাস অজুর পানি নিয়ে আসলেন এবং তিনি ওজুর পানিটা ঢেলে দিচ্ছিলেন আর উমর রাজি আল্লাহন ওজু করছিলেন আব্দুল্লাহ ইবিন আব্বাস বললেন এই সুযোগে আমি একটা অতি নিকট একটা সুযোগ পেয়েছি তখন প্রশ্ন করলাম যে রাসুল্লা সাল্লাহ উনার কোন দুজন স্ত্রী ষড়যন্ত্র করছিলেন উমর রাজু আল্লাহানহু জবাব দিলেন তারা হলেন হাপসা এবং আয়সা এই কথা বলার পর আমি তখন বললাম যে উমর রাজি আল্লাহান আমিরুল মুমিনিন আমি আমি এক বছর থেকে অপেক্ষা করছি আপনাকে প্রশ্নটা করার জন্য করার জন্য কিন্তু আপনার আপনার মর্যাদার কথা স্মরণ হওয়ায় আমি বারবারই আপনার মর্যাদার কারণে আমি কাছে করতে তখন উমর রাজি আল্লাহন তুমি এমনটি না। তুমি যদি জানো যে কোন বিষয় আমি জানি তাহলে তুমি দেরি না করে আমাকে প্রশ্ন করবে যদি আমার জানা থাকে তাহলে আমি তোমাকে জবাব দিয়ে দেবো এই কথা বলে উমর রাজি আল্লাহনু তখন নিজের ব্যক্তিগত কিছু কথা বললেন মহিলাদের কোনো মর্যাদা আছে এটা আমরা মনেই করতাম না মহিলাদেরকে কোনো কিছু হিসেবে আমরা গণ্য করতাম না এরপর আল্লাহ কিতাব নাজিল করলেন তাদের ব্যাপারে যা নাজিল করার তিনি নাজিল করলেন আর তাদের যে কি হক সেগুলো আল্লাহ কিতাবের মধ্যে জানিয়ে দিলেন তখন তিনি বললেন আমি একবার কোন একটা বিষয় নিয়ে ভাবছিলাম এই সময়ে আমার স্ত্রী এসে বলল এই কাজটা তুমি এইভাবে এইভাবে করো করো তখন আমি তার প্রতি রাগান্বিত হয়ে বললাম যে তোমার কি হয়েছে আমার কাজের ব্যাপারে তুমি না গোলাচ্ছ কেন অনধিকার চর্চা করছো কেন তখন আমার স্ত্রী বলল হে খাতাবের বেটা তুমি চাও না চাও না আমি তোমার কোনো কাজে কোথায় অংশ গ্রহণ করি বা তোমার কথার উত্তর দেই তুমি কি জানো তোমার মেয়ে হাফসা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কথার পিঠে কথা বলে এমন কি এমনকি তিনি রাগান্বিত হয়ে একটা লিন পর্যন্ত কাটিয়ে দেন তখন উমর বললেন এই কথা শুনে আমি উঠে পড়লাম উঠে এবং চাঁদরটা হাত নিলাম নিয়ে নিলাম চাদরটা নিয়ে আমি বের হয়ে গেলাম হাফসার কাছে গেলাম যে বললাম যে হে বেটি আমি আমি শুনতে পেলাম শুনতে পেলাম তুমি নাকি রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাই কথার প্রতি করো তখন হাফসা বললেন আল্লাহ হে আমি রাসুল উল্লাহ সাল্লুয় আলহামের কথার প্রতি করি তখন উমর বললেন বললেন হে আমার বেটি তুমি তুমি কখনো এমনটি করবে না করবে না অসন্তুষ্টি থেকে বাঁচবে এবং রাসুল্লাহ আলাই অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবে আর যেই নারী অতীব সুন্দরী হওয়ার কারণে আর রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের সাল্লামের অধিক ভালোবাসার কারণে গর্বিতা গর্বিতা তার ব্যাপারে তুমি ধুকায় পড়বে না পড়বে না অর্থাৎ তিনি আয়সাকে বুঝাচ্ছেন পরামর্শ দিয়ে তিনি বললেন যে আমি চলে গেলাম তখন উম্মে সালমার কাছে আর উম্মে সালমা ছিল আমার আত্মীয় এই জন্য আমি তার কাছে গেলাম গিয়া আমি বিষয়গুলো তার সাথে আলোচনা করলাম তখন উম্মে সালমাও বললেন যে হে হাত তাদের বেটা তুমি সকল ব্যাপারেই নাক গলাও এমন কি রাসুলুল্লাহ সাল্লু আলহা সালাম এবং তার স্ত্রীদের মধ্যে কি হয় কি হয় সেই ব্যাপারও তুমি নাক গলাতে শুরু করেছো এবং উম্ম সালমা এমনভাবে আমাকে ধরলেন যে শেষ পর্যন্ত তার কোনো জবাব দিতে পারিনি এক পর্যায়ে আমার রাগ থেমে গেল তখন আমি সেখান থেকে চলে আসলাম উমর তখন বললেন যে আমরা গাজধানি হামদার হয়ে বিত ছিলাম কোন সময় মোদিনে আক্রমণ করে এই জন্য আমার এক বন্ধু ছিল সে একদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসমের কাছে যেত একদিন আমি যেতেন একদিন আমার সে বন্ধু দরজায় এসে জুড়ে জুড়ে আঘাত করতে লাগল এবং বলল দরজা কুলো আমি তাকে বললাম কি গাছ সানি চলে এসেছে নাকি নাকি সে বললেন এর চেয়ে বড় বিপদ বড় বিপদ এর চেয়ে বড় বিপদ আবার কিসের যে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম তার স্ত্রীদের কাছ থেকে বিচ্ছিন্ন আছেন এই কথা শুনে উমর বললেন তখন আমি কাপড় নিলাম কাপড় নিয়ে আমি বের হয়ে গেলাম গিয়ে কাছে গেলাম তিনি তখন একটা উঁচু কক্ষে ছিলেন যা সিঁড়ি দিয়েও পরি কোন বর্ণনা এটাও আছে যে তিনি প্রথম হাফসার কাছে গিয়েছেন গিয়ে তাকে তিরস্কার করেছেন যে আমি তোমাকে পূর্বেই এ ব্যাপারে সতর্ক করেছিলাম আর তুমি এরপরও তোমরা এমন কাজ করলে রাসুলকে কষ্ট দিলে কষ্ট দিলে তো তিনি সিঁড়ির গুড়া গিয়ে পেলেন একজন রাসুলুল্লাহামের একজন কিতোদাস আছে কালো কিতোদাস তার কাছে গিয়ে বললেন যে গিয়ে বলো উমর ইদনে খাত এসেছে অনুমতি নেওয়া অনুমতি তখন সে গিয়ে অনুমতি নিয়ে আসলো তিনি গেলেন তিনি গেলেন ওমর রাজি আল্লাহানু বলেন জামি জামি রাসুল্লাহ সাল্লাহ আলিমের কাছে গিয়ে গিয়ে দেখলাম তিনি একটা চাটাইয়ের মধ্যে শুয়েছেন আর রাসুলুল্লাহ সাল্লু আলিমের শরীর এবং চাটাইয়ের মাঝে আর কিছু নাই এতে করে চাটাইয়ের দাগ গুলো পিঠের মধ্যে পাশের মধ্যে লেগে আছে লেগে আর খেজুরের সালের সালের সালবর্তী চামড়ার একটা বালিশ আর পায়ের কাছে পড়ে আছে সল গাছের কিছু পাতা পাতা আর চামড়ার একটা ভারীর মশক লটকানো আছে রাসুলুল্লাহ সাল্লু আলহিমের ঘোরের মধ্যে চতুর্দিকে এগুলা দেখে দেখে তিনি কেঁদে ফেললেন রাসুলুল্লাহ সাল্ল্লাহুয় আলহিহি ভা জিজ্ঞাসা করলেন তুমি কাউ কেন তখন তিনি বললেন যে কিসরা এবং ক্যাসার দুনিয়ার দুই বাদশা তারা কত বিলাস বহুল জীবন যাপন করে আর আপনি হলেন আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম বললেন যে তুমি কি পছন্দ করো না তারা দুনিয়া নিয়ে থাকুক আর আমরা পরকালে আমরা সকল সম্পদের অধিকারী হই এটাকে তুমি পছন্দ করো না উমর রাজি আল্লাহানু তখন বললেন যে আমি রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লামের কাছে আমার পূর্বের ঘটনাগুলো বললাম যে হাফসার কাছে এসে তিনি কি বলছিলেন আগের ঘটনাটা এবং উম্মে সালমার কাছে যা কিছু বললেন উভয়ের যে কথাবার্তা যা হয়েছিল পুরো পুরাটা রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিহাসাল্লামের কাছে বর্ণনা করেন উম্মে সালমার সব কথা শোনার পর রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলহাম হেসে দিলেন কোন বর্ণনায় আছে এটা যে রাসুলুল্লাহ আলহালামকে উমর রাবজি আল্লাহন এও বলেছিলেন যে আমরা তো জাহিলি জমানায় আমাদের স্ত্রীদেরকে কোন মর্যাদা তারা আমাদের সামনে কোনো কথাই বলতে পারত না কিন্তু মদিনায় আসার পর মদিনার মেয়েরা তাদের স্বামীদের কথার প্রতি উত্তর করে অথচ মক্কার কোনো নারী কখনো এই ধরনের কল্পনাও করত না এবং আমাদের স্ত্রীরাও এদের দ্বারা প্রভাবিত হয়ে শিখে ফেলেছে এবং তিনি বললেন তিনি যে আপনার স্ত্রীগণ আপনার সাথে এ ধরনের কথা বলে কথার প্রত্যুত্তর করে আপনাকে রাগান্বিত করে যদি আমার স্ত্রী এমনটি করত আমি তাকে কষে চড় লাগাতাম তখন এই কথা শুনে রাসল উল্লাহ সাল্লাহ হেসে ফেলেন উমরের উদ্দেশ্য ছিল এমন এমনভাবে কথাটা জমান বোঝা রাসলকে খুশি করা যায় এই উদ্দেশ্যে তিনি এইভাবে কথাগুলো বলছিলেন বলছিলেন কোনো হাদিসে দেব দানা যায় যে রাসুল্লাহ সাল্লু আলাই উনি ওনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন উমর রাজিয়াল্লাহন হু তখন জানতে চেয়েছেন আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন তখন তিনি বললেন যে না তিনি এক মাসের জন্য কথম করেছিলেন তাদের কাছে যাবেন যাবেন না মূলত এই প্রেক্ষাপটেই কুরআন মজিদের সুরাই আত্মারিম নাজিল হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহ্লামের স্ত্রীগণ রাসুল্লাহ সাল আলাইস্লামের সাথে তারা যে কথার প্রতি উত্তর করতেন আর এই দুইজন হাফসা এবং আয়েসা যে ষড়যন্ত্র করেছিলেন কোন বর্ণনায় এমনও আছে যে হাফসা মধু পান করিয়েছিলেন আয়সা সাফিয়া এবং সাউদা তারা এটা এই পরামর্শ করে ষড়যন্ত্র করেছিলেন এই বর্ণনার ভিন্নতা হতে পারে ভিন্ন ভিন্ন ঘটনাও হতে পারে আলাদা আলাদাও একটা নয় গোটা হতে একাধিক ঘটনাও ঘটেছে এমন হতে পারে তো এই হল এই সুরা নাজিলের মূল কারণ আল্লাহ সুবহান ঘোষণা করছেন হে নবী হে নবী আমি এর আগে আলোচনা করেছি দেখবেন যে আল্লাহ সুবাহান রাসুল্লাহ সাল্লু আলী আসালামকে এমন এক মর্যাদায় ভূষিত করেছেন এইভাবে সম্বোধন করে রাসুল্লাহ সাল্লু শুধু মাত্রই তিনি একজন ব্যক্তি নন তিনি শুধুমাত্রই একজন ব্যক্তি নন বরঞ্চ উনার যে পৌদবি আল্লাহ ওনাকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন নবুতের মর্যাদা সেই মর্যাদা সহকারে উনারকে সম্বোধন করেন হে নবীন এর মাধ্যমে একটা শিক্ষা আছে যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের উন্ম্মদো কখনো যেন কেউ নিজেরা ইয়া মুহাম্মদ এইভাবে বলে সম্বোধন না করেন যেমন জাহিল কিছু লোক নিরক্ষর বুঝতে বুঝে এই ধরনের আদব কায়দার কোন জ্ঞান যাদের নাই এমন কিছু লোক কখনো কখনো রাসুল্লাহকে এসে বাইর থেকে জুয়ে জুড়ে ডাকতো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকত কিন্তু এই ডাকগুলো বেআদীপূর্ণ আদব শিক্ষা দিয়ে আল্লাহ স্বয়ং রাসুলকে সম্মান দিচ্ছেন তিনি বলেন হে নবী লিমা তোহারি তুমি কেন ওই জিনিস হারাম করে নিলে মা আল্লাহ যা তোমার জন্য হালাল করে দিয়েছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় নিশ্চয়ই আল্লাহ মেহরবান রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে মধু পান না করার কসম করেছিলেন এই কথা তো আল্লাহ বলছেন যে আল্লাহ যেই মধুটাকে তোমার জন্য হালাল করে দিয়েছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্য তুমি সেটাকে কেন হারাম করে নিলে এখানে উদ্দেশ্যটা কিছু রূপ স্ত্রীদের সন্তুষ্টির স্ত্রীদের সন্তুষ্টির জন্য যে যে স্ত্রীগণ বলছিল যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে মাললা ফিরে আর রাসুল্লাহ মুখের দুর্গন্ধ থেকে বেছে থাকতেন তিনি সবসময় সবসময় মুখে যাতে দুর্গন্ধ না হয় সেই তিনি মিসওয়াক করতেন মিসওয়াকটাকে তিনি অপরিহার্য করে নিয়েছিলেন অন্তত দৈনিক বার সালাতের আগে তো আর অজু করার আগে সবসময় মিসওয়াক ব্যবহার করতেন এমন মিসওয়াক করতেন আর মিসওয়াক ব্যবহার করলে মুখে দুর্গন্ধ হয় না তো যখন মুখে দুর্গানদের কথা বলা হলে তিনি অবশ্যই এটা অপছন্দ করবেন তাদের উদ্দেশ্য ছিল এটাই আর তাদের উদ্দেশ্য রাসুল্লাহ সাল্লু আলহিসালাম তখন আল্লাহর হারাম করা এই মধুটাকে তিনি হারাম করে নিলেন প্রচন্ড করলেন আমি এটার কাবন করবেন হ্যাঁ হালাল করা কাজকে আল্লাহ হালাল করেছেন যে মধু সেই হালাল মধুকে রাসুল্লাহ সাল্লু আলহিহিসালাম নিজের জন্য হারাম করে নিলেন যদিও এই জিনিসটা অবৈধ না কোন হালাল জিনিস কেউ সিদ্ধান্ত নেই আমি খাবো না এটা কিন্তু নিষেধ নাই যে নাই সে খাবে না কিন্তু অন্যের জন্য সে বলতে পারবে না যদি অন্যদের কে বলে এটা খাওয়া যাবে না বা হারাম তাহলে এটা খুফুরি হয়ে যাবে এই জায়গাটা একটা জিনিস ভালো করে উপলব্ধিত না আমি হালাল জিনিস হালাল কিন্তু আমার রুচি হয় না আমি খাই খাই এটা কিন্তু সমস্যা না বা কোনো কারণে আমি সিদ্ধান্ত নেব না আমি এটা খাবোই না এটা সমস্যা সমস্যা না যেমন রাসুলুল্লাহ সাল্লু আলাই সামনে গুই সাপের বুস্ত খাওয়া হয়েছে না রুচি নাই রাসুল্লাহ আলাই দোস্তারখানে গুইসাপের গুইসাপের ফাঁকানো বুস্ত দেওয়া হয়েছে তিনি খাওয়ার জন্য হাত বাড়িয়েছেন তখন রাসুলের কোন একজন স্ত্রী বললেন যে ওনাকে আগে অবহিত করো কারণ তিনি পছন্দ করেন যখন ওনাকে বলা হল এটা তো দুই সাপের তখন তিনি হাত গুটিয়ে নিলেন গুটিয়ে নিলেন এখানে পর্যন্ত ছিলেন ছিলেন তখন তিনি বললেন যে না এটা এটা আমার রুচি হয় না এটা আমাদের দেশের খাদ্য না খাদ্য না সে তো আমরা সে অভ্যস্ত না অভ্যস্ত না রাসুলের দস্তর গানে অন্যরা খেয়েছে এটা হালাল কিন্তু রাসুল খান নেই এটা সমস্যা নাই সমস্যা যদি রুচি না হয় কোন খাবারে অভ্যস্ত না থাকে কিন্তু সেটা হালা হারাম বলতে পারবে সে না খেয়ে থাকতে পারবে সমস্যা নাই কিন্তু যদি আল্লাহ আল্লাহর কোন বিষয় যেটা আল্লাহ হারাম করেন নাই এমন কোন কিছুকে নিজে হারাম ঘোষণা করে তাহলে এটা কুফুরি হয়ে যাবে আঁকি এটা তবে হয়ে যাবে হারাম ঘোষণা করার অধিকার তার নাই তো রাসুল্লাহ সাল্লাহ আলহিম মধু অন্য কারটা নিষেধ করেননি রাসুল্লাহ সালু আলহি ভাসলাম শুধু নিজের জন্য স্ত্রীরা যেহেতু বলেছে এই মধু পান করার ফলে মুখ থেকে দুর্গন্ধ আসছে মৌমাসি হতে পারে মাগাফির গাছ থেকে সেই রস টেনে আনতে পারে এটা সম্ভাবনা আছে এই জন্য কারণে তিনি এটাকে ফেললেন আমি আল্লাহর কোসম আর আমি মধু পান করব না উদ্দেশ্যটা হল কি নিজের স্ত্রীদের সন্তুষ্টির জন্য স্ত্রীদেরকে খুশি করার জন্য এখানে একটা বড় শিক্ষা হল শিক্ষা আল্লাহ কেউ কেউ আল্লাহ সুবাহ হালালকে অতবা আল্লাহ সুবাহার কোন বিধানকে নিজের স্ত্রীর সন্তুষ্টির জন্য সে পরিবর্তন করতে পারে না অধিকার তার নাই করার করতে স্বয়ং রাসুল্লাহ সাল আলাইহসালামকে আল্লাহ সতর্ক করে দিলেন করে দিলেন যে হে নবী আপনি কেন ওই বস্তু হারাম করে নিলেন যা আপনার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন আর এটা করেছিলেন কেন আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য এখানে আল্লাহ সুবাহ রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে আদরের সাথে সম্বোধন করে বলছেন হে নবী এখানে তিরস্কার করেননি আদরের সাথে সম্বোধন করে এই সংশোধনীটা দিলেন কিন্তু আল্লাহ যেহেতু সংশোধনীটা দিলেন তাহলে এটা তো একটা ভুল হয়ে গেল কিনা রাসুল্লাহ সাল্ল আলাহাল্লামের মনে একটা আশঙ্কা থাকতে পারে থাকতে পারে এই জন্য আল্লাহর সাথে সাথে বলে দিলেন রাহিম নিশ্চয়ই আল্লাহ কমাশিল মেহরবান যাতে রাসুল সাল্লু আলাই মনে কোনো ধরনের কষ্ট না লাগে আমি কোন ভুল করে ফেললাম কিনা এই ধরনের মনের মধ্যে কোনো সংকোচ যাতে না থাকে কষ্ট না থাকে আল্লাহ সম্পূর্ণভাবে এই নিশ্চয়তাও দিয়ে দিলেন যে আল্লাহ সুবাহান্লাহ তিনি কমাশিল মেহরবান তোমাদের কসম থেকে পরিত্রাণের জন্য আল্লাহ আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়েছেন তাহিল্লা কসম থেকে মুক্তি পাওয়ার কসম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ সুবাহ কেউ যদি এমন কোন বিষয়ের কসম করে বসে যে এর কসমের বিপরীতটা করা উত্তম তখন সে কসম বঙ্গ করবে করবে তার বিনিময়ে কাফারা প্রদান করবে রাসল্লা তো কসম করে ফেলেছিলেন যে মধু পান করবেন না কিন্তু করবেন না কিন্তু আল্লাহ এটাতে মুক্তির পোত আল্লাহ করে দিয়েছেন তিনি একটা গুলাম আজাদ করেছিলেন কাকফারা স্বরূপ গুলাম আজাদ করেছিলেন তো এই কাফারা হল হতক তিন দিন সিয়াম রাখা দশজন মিসকিনকে খাওয়ানো অথবা গোলাম আজাদ করা যেকোনো একটা হল প্রথমের কাপড় রাসুল্লাহ আলহ্লাম গুলাম আজাদ করি মুক্ত হয়েছিলেন আল্লাহ সে প্রথম থেকে মুক্তি পাওয়ার বিধান দিয়ে দিলেন এর মধ্যে একটা বড় শিক্ষা যে কোন কিছুই কিছুই করসুল্লাহ সাল্লাহ আলাইহস্লাম করেননি রাসুল্লাহ সাল্লু আলাইহস্লাম এর পারিবারিক জীবনে এই ঘটনাটা ঘটেছিল তিনি মদুকে হারাম ঘোষণা করবেন আর এর বিনিময়ে আল্লাহ স্থায়ী ভাবে জন্য একটা বিধান দিয়ে দেবেন যদি সেখানে এই ঘটনাটা ঘটত না গড়ত তাহলে বিধানটা কিভাবে আসতো আল্লাহ হয়তো দিতে পারতেন কিন্তু একটা উপলক্ষে আল্লাহ একটা বিধান দেন বিধান চিরকাল এখন উন্মতের জন্য প্রথম থেকে মুক্তি পাওয়ার সেই উপায় করে দিয়েছেন বিধান দিয়ে দিয়েছেন এটা আল্লাহর একটা বড় নিয়ামত এখানে নিহিত রয়েছে অল্লাহু মাউলা আর আল্লাহ হচ্ছেন তোমাদের মালিক অভিভাবক আল্লাহ মাউলা আল্লাহ হচ্ছেন তোমাদের মাউলা তোমাদের অভিভাবক তোমাদের মুরব্বী মুরুবী তিনি পৃষ্ঠপোষক বন্ধু বন্ধু আল্লাহ সুবহানি হচ্ছেন তোমাদের যে কোনো সময় যে কোনো বিপদে সংকট খালে তোমাদের একমাত্র সাহায্যকারী মালিক মালিক অর্থাৎ তোমরা যদি কখনো কোনো ধরনের ভুল করেও বেশ কোন ধরনের তোমাদের টুটি বিচ্ছুতিও যায় কিন্তু তিনি তোমাদের বন্ধু অভিভাবক তোমাদের তিনি সুজা পতে নিয়ে আসেন সহজ পথে আসেন সংকট থেকে তোমাদেরকে উত্তরণ গোটান আলিমুল হাকিম হাকিম তিনি হচ্ছেন সর্বজ্ঞ সকল বিষয় সম্পর্কে জানেন আর হাকিম তিনি হচ্ছেন হচ্ছে বিজ্ঞানময় কৌশলী হাদিসাম যখন নবী তার কোনো একজন স্ত্রীর কাছে গোপনে একটি কথা বললেন বললেন জামি সানেনজুলের মধ্যে এই কথাটা বলেছি বলেছি কোন একজন স্ত্রী বলতে এখানে হজরত হাফসার কথা বলা হয়েছে তিনি হাফসাকে বললেন যে ওই কথমের কথাটা বললেন আমি মধু পান না করার জন্য কসম করে ফেললাম তবে তুমি আমি যে মধু পান করব না কোসম করেছি এটা যেন উদ্দেশ্য ছিল যে জৈনব যদি তাহলে তিনি মনে কষ্ট পাবে কষ্ট তাকে বলে দিলেন তুমি এটা গোপন ডাকবে ফালাম্মা নহি তিনি যখন ব্যক্ত করে দিলেন প্রকাশ করে দিলেন জানিয়ে দিলেন ওটা তার গোপন রাখলেন না অন্য স্ত্রীর কাছে বলে দিলেন বলে দিলেন হাফসা তখন এই কথাটি রাসুল্লাহ আলহিহাসাল্লাম মধু পান না করার যে পছন্দ করেছেন এই কথাটি তিনি আয়সার কাছে বলে দিলেন বলে দিলেন যে আমি মধ্যে এটা বললাম যে এই কথার পরে রাসুলুল্লাহ সাল্লু আলহিস্লাম হাফসাকে তালাক দেওয়ার চিন্তা করেছিলেন অতপর আল্লাহ আল্লাহ এই স্ত্রীর বিপক্ষে রাসুলকে সাহায্য করলেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সংবাদটা জানিয়ে দিলেন দিলেন স্ত্রী যে গোপন কথাটা প্রকাশ করে দিল করে দিল তার উপর আল্লাহ রাসুলকে আল্লাহ বিজয়ী করলেন করলেন অর্থাৎ সংবাদটা জানিয়ে দিলেন সংবাদটা জানিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিসালামকেলামার ও স্ত্রীকে স্ত্রীকে আল্লাহ জানিয়ে দিলেন তা থেকে কিছু বললেন কিছু বললেন না বললেন হাফসা যখন গোপন ডাকলেন না আশাকে বলে বলে দিলেন আর রাসুল্লাহ সাল আলাইকে আল্লাহ যখন জানিয়ে দিলেন তোমার এই স্ত্রী তো তোমার গোপন কোথা ঘটনা আল্লাহ রাসুলকে জানিয়ে দিলেন তখন আল্লাহ যা জানালেন এই পুরা ঘটনাটা তিনি আবার হাফসাকে জানান নাই এই জন্য জানান নাই যে হাফসা অধিক মাত্রা লজ্জিত হয়ে পড়বে রাসুল্লাহ আল্হীলাম যদি সব বিষয় তাকে জানান এবং তাকে তিরস্কার করেন এই ব্যাপারে ধরেন তাহলে বেশি সেলজ্জিত হয়ে যাবে উনার মানবিক অনুভূতিটা কেমন ছিল উনি ওনার স্ত্রীদের ব্যাপারেও এমন ভাবে তিনি ব্যবহার করতেন যে তারা যদি কোনো ভুলও করেন ভুলটাকে শক্ত করে ধরতেন না এই কারণে বেশি মাত্রায় শক্ত করে গললে সে মনে কষ্ট পাবে লজ্জিত হবে অনুতপ্ত হবে নিজে স্ত্রীদেরকে এই অধিক কষ্ট দিতে তিনি চান না তিনি তিনি এখানে আগে একটা দেখেন তিনি মধু পান না করার প্রথম করলেন আবার এখানে বলে দিলেন বলে দিলেন জৈনব কিটা বলতে দিও বলতে দিও না জয়নবকে জামাই না জয়নব যদি জানে তাহলে করলেন আর এখানে আল্লাহ রসুল এরপর তিনি কিছু বিষয় সম্পর্কে তাকে অবহিত করলেন জানালেন জানালেন বাউ এবং কিছু বিষয় উপেক্ষা করলেন তাকে জানালেন জানালেন হাফসাকে যখন জানালেন যখন জানালেন তখন হাফসা বললেন কে মান্বা কাহাদা কাহাদা এই কথা আপনাকে কে বলেছে কে আপনাকে জানিয়েছে আপনি আমার কাছে গোপনে কথা বলেছেন আমি অন্যের কাছে বলে দিয়েছি এই কে বলল। কারণ হাফসার ধারণা ছিল যে আমি তো শুধু আয়শাকে বলেছি আর কেউ জানে না কেউ জানে না আয়সার প্রতি তারে বিশ্বাস আস্থা ছিল যে আয়শা এই গোপন কথা প্রকাশ করবে না করবে না কারণ আয়শা রাজি আল্লাহান হতো এটার মূল পরিকল্পনা কারি ছিলেন মূল পরিকল্পনাকারী তো ছিলেন আয়সা আয়সা এই জন্য হাফসারি বিশ্বাস ছিল যে এটা তো আয়সা বলবে না আর তো কেউ আমি আর আয়সা সারা আর কেউ জানে না তাহলে তোর নাই তার জন্য তিনি প্রশ্ন করে বসলেন মান আপনাকে এই বিষয়টি কে জানালো জানালো আলিমুল যে আমাকে জানিয়েছেন তিনি যিনি সর্ববিষয়ে জ্ঞান রাখেন আলিম আলিম আর গভীর গোপনীয় বিষয়গুলো সম্পর্কে যিনি অবহিত শ্রী আলিমুল হাবিদ আল্লাহ সুবাহ যদি তোমরা দুইজন দুইজন আল্লাহর কাছে তো করো। এটা তোমাদের জন্য উত্তম কারণ কারণ তোমাদের দুইজনের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে মানে তামিলাম তামিল তামিলু মাইল কোনদিকে কোন দিকে ঝুকে পড়া তোমাদের দুইজনের অন্তর অন্যায়ের দিকে পড়েছে এখন যদি তোমরা আল্লাহর কাছে তভা করো এটা তোমাদের জন্য ভালো ভালো কুন্জন কুন্জন এবং হাফসা এবং হাফসা যে আল্লাহ সুবাহান দুইজনের ব্যাপারে বলছেন তোমরা দুইজন যদি এখন আল্লাহর কাছে তবা করো কারণ তোমাদের দুইজনের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে রাসুল্লাহু আলহ্লামের পূর্ণ একটা স্বাধীনতা স্বাধীনতা উন্মতের সকলের জন্য তার একাধিক স্ত্রীর মধ্যে যে সমতা বিধান করাটাকে আল্লাহ আজিব করে দিয়েছেন কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামকে দিয়েছেন আমি এর আগে কিন্তু আলোচনা করেছি দিয়েছেন। এখতিয়ার পাওয়ার পরেও তিনি এখানে আদল করছেন সুবিচার করছেন বেশকম কম করেননি এটা করতে পারতেন তার অধিকার আছে তোমাদের সাথে তিনি এইভাবে সুবিচার করে চলার পরেও তোমরা একজনের কাছে অল্প কিছু সময় বেশি কাটানি চেয়ে তোমরা পছন্দ করলে না হিংসা প্রবণ হয়ে পড়লে এখানে একটা জিনিস রাসুল্লাহ সাল্লাহু আলাইহস্লামের শ্রীগুন তারা তো মানুষই যদিও নারী জাতির মধ্যে তারা শ্রেষ্ঠত্বের আসনে সমগ্র নারী জাতির মধ্যে তারা হল শ্রেষ্ঠত্বের আসনে আরো দুইজন মহিলা আছেন শ্রেষ্ঠত্বের মর্যাদায় ইমরাতে ফেরাও আর হজরতে মরিয়ম আলাহাম তো রাসুল্লাহ সাল্লু আলহাসম এর স্ত্রীগণ এই মর্যাদা হলেও তারা মানুষ ছিলেন মানবীয় দুর্বলতার ঊর্ধ্ব ছিলেন না আর মহিলাদের মধ্যে এই পুরুষদের চেয়ে একটু আছে। সংকীর্ণতা ক্ষেত্রে আল্লাহ তৈরি করছেন তাদেরকে এই ধরনের দুর্বলতা দিয়ে পুরুষের মধ্যে যতটুকু উদারতা আছে মহিলাদের মধ্যে এতটুকু উদারতা নাই পুরুষ একসাথে শত শত পুরুষ বসবাস করতে পারে। না আছে। আর যদি তাহলে সেখানে তো একটা স্বাভাবিক এই মানসিক এটা একটা মানসিক সমস্যার কারণে হতে পারে আমরা দেখি যে দেখি যে রাসুল্লাহ সাল্লাই সালাম একশো অফরের মধ্যে তিনি কুরা করলেন করলেন কুড়া করা তো বুঝেন রাসলাসম সফরে যাওয়ার সময় স্ত্রীকে সাথে নিতেন একা এটা না। নিরাপদ স্ত্রীকে সাথে নিয়ে সফর করাটা নিরাপদ নিরাপদ কারণ চলার পথে যে কোন সময়ে যে কোনো নারীর প্রতি দৃষ্টি চলে যেতে পারে অন্তরের মধ্যে বিচরণ করে মানুষেরকে করে যদি ওই দিকে আকৃষ্ট হয় স্ত্রী কাছে থাকলে অন্য নারীর প্রতি তার দৃষ্টি যাবে না ওই দিকের মনোযোগে যাবে না রাসুল্লাহ সাল্লু আলহাসালাম স্বয়ং একদিন গোড় থেকে বের হয়েছেন কোথাও যাবেন যাবেন সামনে একটা মহিলাকে দিকে তার প্রতি তার প্রতি সমস্যা মনে করেছেন কাছে জৈনবাজেন তার সাথে মিলিত হলেন এরপর বের হয়ে আসলেন গুফল করে এসে কুদবা দিলেন যে নারীরা কখনো কখনো কোনো কোন নারী শয়তানের রূপে আবির্ভূত হয় তোমরা যদি যদি বড় নারীর দিকে দৃষ্টি পতিত হলে তার প্রতি আকর্ষণ অনুভব করোভ তাহলে তোমরা সাথে সাথে নিজের ঘরে চলে যাও নিজের স্ত্রীর সাথে মিলিত হোক সেই মনের সেই মনের সেই কঙ্কিল দূর হয়ে যাবে হয়ে অন্তর পবিত্র হয়ে যাবে এটা কিন্তু অন্তরের পবিত্রতার জন্য অত্যধিক উপযোগী উপযোগী এই জন্য বিবাহটা এটা আল্লাহ সুবাহ এটা হল শারীরিক এবং মানসিক মানসিক প্রশান্তির জন্য পবিত্রতার জন্য এটা প্রয়োজন। আমরা দেখি আরো উমর রাব্দাল যখন খলিফাতুল মুসলিমিন তখন একজন সাহবা ওনার কাছে একটা বিস্তার নিয়ে নালিশ নিয়ে গিয়েছিলেন নালিশটা ছিল কাস্ত্রীর বিরুদ্ধে ওই সাহাবি ছিলেন ছিলেন অত্যধিক মেহমান নওয়াজ মেহমান পছন্দ করতেন মেহমানদেরকে বাড়িতে নিয়ে আসতেন বেশি বেশি আর তার স্ত্রীটা পছন্দ করত না এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিনোগরা লেগে থাকত লেগে থাকত তো তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়ার জন্য উমর রাজি আল্লাহানহুর বাড়িতে গিয়েছেন গিয়ে দেখেন উমর রাজি আল্লাহানহুর স্ত্রী উমরের প্রতি প্রচন্ডভাবে ভাবে চটে আছেন তিনি এই অবস্থা দেখে কিচ্ছু না বলে ফিরে যাচ্ছেন উমর রাজি আল্লাহ তাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি কেন আসলে আবার চলে যাচ্ছ কেন তখন তিনি বললেন যে আমি যে রোগের চিকিৎসার জন্য আপনার কাছে এসেছিলাম এসে দিকে আপনি ওই রোগের রুগী উমর রাজিয়াল্লাহ হন বুঝে পেললেন তখন তিনি বললেন যে তুমি দেখেছো আমার স্ত্রী আমার প্রতি এত চরম রেগে আছে কঠোর কথা বলছে এটা তার খারাপ উদ্দেশ্য তবে তার অনেকগুলো ভালো গুণ আছে এক নাম্বার সে আমার চরিত্রের হেফাজত করে আমার সন্তান লালন পালন করে আমারও বর্তমানে আমার ঘর সংসারের সবকিছু গুছিয়ে রাখে কাজকর্ম করে এর সব কিছুর হেফাজত করে সে এত সব কাজ করে এত অনেক গুণ তার আর এটা সাধারণ সূত্র একটা খারাপ গুণ খারাপ বৈশিষ্ট্য যার এতগুলো ভালো দিক আছে তার খারাপ একটু থাকতেই পারে এর মাধ্যমে মোমর রাজিয়াল্লাহনু তাকে এই উপদেশটা দিয়ে দিলেন তোমার স্ত্রী গিয়ে দেখুন কতগুলো গুণ আছে আর এই গুণটা তার আছে তাহলে এটা উত্তম উপকার করছে তো রাজসল্লা স্ত্রীদের মধ্যেও সাধারণ অন্য মহিলাদের মতোই একটু থাকতে পারে একে অন্যের প্রতি একটু জিদ থাকতেই পারে তিনি যখন কুরা ডাললেন কূরার মাধ্যমে নাম উঠল আয়সা এবং হাফসা তো রাসুল্লাহ আয়সার সাথেই আরোহণ করেছেন করেছেন আয়সা যে উঠের মধ্যে সেই হাউদায় এই আরোহণ করে গিয়েছেন প্রতিমধ্যে যখন বিশ্রাম নিলেন কোন মান দিলে তখন হাফসা আয়শাকে বললেন যে আয়সা তুমি আমার হাত উঠো আর আমি উঠি তুমি দেখো দেখো রাসুল কাছে না থাকলে মনের অবস্থাটা কেমন হয় এই বিষয়টা অন্তত তুমি আর আমি অন্তত ঠিকটা পরীক্ষা করে দেখি করে রাজি হয়ে গেলেন ঠিক ঠিক আছে তো তাদের দুইজনের হাউদা বদল করলেন রাসুল্লাহ সাল্লু আলহাম এসে দেখলেন হাউদা এখানের মধ্যে আছে পরবর্তী মন্ত্রী গিয়ে তারা অবস্থান করছেন বিশ্রাম নেওয়ার জন্য সেই সময়ে আয়সা বলছেন রাসুল্লাহ সাল্ল্লাহুয় আলহিহা সাল্লাম বিহুনে আমার মনের মধ্যে এমন যন্ত্রণা হল যে আমি এই সফরটাই আমি ভীষণ কষ্টে কাটালাম আর আমি তো মৃত্যু কামনা করতে পারি না তাই হাবদা থেকে নেমে আমার দুইটা পা ইস্কির গাছের নিচে ডুকিয়ে রাখি দিলাম এই জন্য কোন বিষদর প্রাণী বা বিচ্ছু এসে আমাকে দংশন করুক আর আমি যে যে থাকাটা কত কষ্ট মানে এই যে মানসিক মানসিক যে একটা যন্ত্রণা এটা যেন আয়সা অনুভব করতেন কিন্তু অন্যরাও তো অনুভব করতেন কিন্তু আয়সা হয়তো প্রকাশ করছেন অন্যরা প্রকাশ করেননি বিষয়টা হল এখানে আর রাসুল্লাহের অপর স্ত্রীগণ তো সকলেই পূর্ব বিবাহিতা ছিলেন সকলেই তো তারাকাপ্তা অথবা বিধবা আর শুধুমাত্র কুমারী হলেন আয়ে সারাদ এটাও একটা ঘটনা যেখান থেকে বোঝা যায় বোঝা যায় যে প্রত্যেকেরই স্ত্রীগণ এমন অবস্থা হতে পারে একাধিক স্ত্রী থাকলে থাকলে এই বুদ্ধিমান স্বামী যুগে হয় তার একাধিক স্ত্রী থাকে সে সকলকেই খুশি রাখতে পারবে তার এখানে তার এক হইল হচ্ছে ইনসাফ করবে ইনসাফটা কি তার সময় দেওয়া আচার আচরণ ব্যবহারে সকল দিক থেকে শুধুমাত্র অন্তরের ভালোবাসাটা সমান করতে পারবে না এটা নিয়ন্ত্রণের বাইরে কিন্তু যদি সে একজন স্ত্রীকে বেশি ভালোবাসে আরেকজনের প্রতি ভালোবাসা তার কম যার প্রতি ভালোবাসা কম তার কাছে গিয়ে যদি বলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ভালোবাসি হয়তো মিথ্যা কিন্তু এটা যাই কিন্তু কথাটা যাই নিজের স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথাটা যে তিন ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় এটা হল একটা এটা অন্য কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হল তার স্ত্রীটাকে খুশি করা মানে একটা কথা দ্বারা যদি খুশি করা যায় এতে করে সকলকেই খুশি করে রাখা সম্ভব তো রাসুল্লাহ সাল্লাইসালামের স্ত্রীগণ এমনই ছিলেন যে রাসুলুল্লাহ সাল্লাহাম যখন জয়েন্নাম রাজি আল্লাহ আনহার কাছে বেশি সময় কাটালেন তাদের মনে মনে একটু জিদ আশ্লোক জিদ আশ্লোক বিশেষ করে আয়সা এই পরিকল্পনাটা করেছিলেন আয়সা এবং হাফসা মিলে তারা যখন এই পরামর্শতে হাফসাও যখন একমত হয়ে গেলেন তাহলে দুইজনই অপরাধ করেছেন এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দুইজন দুইজন যদি তোমরা তবা করো আল্লাহর কাছে এটা তোমাদের জন্য ভালো ভালো কারণ তোমাদের দুইজন দুইজনের অন্তর অন্যায়ের দিকে ঝুকে পড়েছে অর্থাৎ তোমরা যে কাজটা করেছো এটা অন্যায় এটা করতে পারো না এটা এক তিনি যে কোন স্ত্রীর কাছে গিয়ে থাকবেন থাকবেন কোথাও তিনি বেশি সময় দিবেন কোথাও কম দিবেন ওনাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন সে তো আল্লাহ এখতিয়ারের উপর তোমরা হস্তক্ষ করবে কেন করবে কেন এটা তোমাদের জন্য অন্যায় আল্লাহ তাদেরকে শাসন করলেন আর যদি চাও একে অন্যকে তোমরা সাহায্য করো রাসুলের বিরুদ্ধে যদি একে অন্য কে সাহায্য করো স্ত্রীদেরকে বললেনি বললেন তোমরা যদি রাসুলের বিরুদ্ধে তোমরা পরস্পরে একে অন্যকে সাহায্য করোলাহু তাহলে প্রথম কথা হলো জেনে রাখো আল্লাহ হচ্ছেন তার একমাত্র মাওলা অভিভাবক কার আল্লাহ দুইজন যদি একে অন্যকে রাসুলের বিরুদ্ধে সহযোগিতা করো অর্থাৎ তোমরা ষড়যন্ত্র করছি টাকুর যেভাবে এখন একটা করছো এরপরও যদি আরো করতে থাকো তাহলে জেনে রাখো জেনে তোমরা তোমরা রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একে অন্যকে সাহায্য করে তোমরা কিছুই করতে পারবে না কারণ রাসুলের মৌলা অভিভাবক হলেন মালিক হলেন আল্লাহ আল্লাহান এবং তার বন্ধু হলেন সাহায্যকারী হলেন জিব্রাইল আলাহ ইসলাম এবং নেমিনগনগন রাসুল্লাহ সাল্লাহ আলহিহসালামের বন্ধু কারা কারা আর এরপর তো ফেরেস থাগন রাসুলের সাহায্যের জন্য আছেন বিশেষ মর্যাদা জিব্রাহল আলাহ সালামের সমগ্র ফেরেশ থাকুলের মধ্যে এই জন্য জিব্রাহল আলাহ নামটা উল্লেখ করে বললেন এক নাম্বার তোমরা যদি রাসুলের বিরুদ্ধে কে অন্যকে সহযোগিতা থাকো রাসুলকে কষ্ট দাও তাহলে জেনে জেনে রাখো রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের বন্ধু হলেন অভিভাবক হলেন আল্লাহ আল্লাহ আর তার বন্ধু হলেন জিব্রাইল এবং নেককার মুমিনগনগন আর এর এরপরেও এই আল্লাহ ফেরেসা নেককার মুমিন ছাড়াও ছাড়াও সকল ফেরস থাগন রাসুলের সাহায্যে আছে এরপর সকল ফেরস থাগন রাসুলের সাহায্যকারী সবসময় তারা রাসুলের সেবায় নিয়োজিত আল্লাহ যখন যে ময়দানে প্রয়োজন অনুভব করেন আল্লাহ সাহায্যের আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেন বদরের ময়দানে পাঠিয়েছেন হুনাইনের ময়দানে পাঠিয়েছেন। বাহিনী পাঠিয়ে অস্ত্র নিয়ে এসে যুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছেন রাসুলের সাহায্যে রাসুলকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেস্তাকুলকে নিয়োজিত রেখেছেন তোমরা তার বিপক্ষে সরযন্ত্র করে কিছুই করতে পারবে না عَسَى رَبُّهُ إِنْتَ اللَّقَ كُنَّا إِنْ يُبْدِ لَهُ أَزْوَاجًا خَيْرًا الله تحبه تار رب رسولت ماليك رب تحبه إِنْتَ اللَّقَ كُنَّا جو دی رسول تمہا در شکل کے طالب دیئے دن اَجْ يُبْدِ لَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْ كُنَّا تمہا در আল্লাহ যদি চান তাহলে রাসুল তোমাদেরকে তালা দিয়ে দিলে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী তিনি তাকে দান করবেন উন্মতের মধ্যে রাসুল উল্লাহ সাল্লাই সাল্লামের স্ত্রী গণি উত্তম এর অর্থ এটা বুঝায় না যে তাদের চেয়েও উত্তম দুনিয়ায় অন্য নারীরা আছে এটা বুঝায় না বরং আল্লাহ আল্লাহর ক্ষমতার মধ্যে আছে তাঁদের চেয়ে উত্তম নারী এই দুনিয়ায় আল্লাহ মানিয়ে দিতে পারেন এই নারীদের মধ্যেই এরা তো এই সমাজের সাধারণ নারী তো ছিলেন তাদেরকে আল্লাহ সবচেয়ে উত্তম করে দিলেন করে আল্লাহ চাইলে অন্য নারীদেরকে এইভাবে উত্তম করে দিতে পারেন না আল্লাহ চাইলে তা অন্য নারীদেরকে আরো উত্তম করে দিতে পারেন এই কথা এখানে বোঝানো হয়েছে এর অর্থ এদের চেয়েও মনে হয় উত্তম নারীগণ আছে এটা বুঝায় না ধরুন আল্লাহ চাইলে তোমাদের চেয়ে আর উত্তম নারী তাকে দিতে পারেন অর্থাৎ তোমাদের চেয়ে আর উত্তম বানিয়ে তাকে দিতে পারেন যদি তিনি তোমাদেরকে তোমাদের পালাক দিয়ে দেন দিয়ে দেন কোন ধরনের নারী মুসলিমাত তারা হবে আত্মসমর্পণকারী এরা মুসলিম মুসলিম পরিপূর্ণভাবে যেমন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে অনুরূপভাবে ভাবে কাছেও তারা নি আত্মসমর্পণ করবে মকমিনাহাতিন এরা পরিপূর্ণ ইমানের অধিকারী হবে তাদের ইমানের মধ্যে কোন শ্বেত বেদাতের কোনো কিছুর সংমিশ্রণ থাকবে না থাকবে না তারা হবে নিবেদিতা অর্থাৎ রাসুলের আজ্ঞাবহ রাসুল যখন যেভাবে চাইবেন যখন যে নির্দেশ দিবেন তারই অনুগত হয়ে তারা থাকবে এর ব্যতিক্রম তারা করবে না এরা এরা হবে কারিনি যদি ভুল করেও ফেলে তারা তবা করে পবিত্র হয়ে যাবে আবি দা তিন এরা এবাদত কারেনি সবসময় আল্লাহর এবাদত করবে সা এরা সিয়াম পালন কারিনি। পালনকারী কার এরা এরা অথবা বাকেরা সাইবা পূর্ব বিবাহিতা বিবাহিতা যে তালাক টিতা বিবাহিত যে নারীর পূর্বে বিবাহ হয়েছে এখন স্বামী নাই সেই নারী হল সাইবা আর বিক্রণের বহু বছর হইল আবকার আবকার আবকার অর্থ কুমারী যেই নারীর বিয়ে হয়নি বিয়ে পুরুষের সাথে তার সম্পর্ক হয়নি এই ধরনের নারীর হল নারীর আর বিক্রেপ বহু পথন হল আপকার যে আল্লাহ এই ধরনের সাইবা এবং বাখেরাখেরা উভয় ধরনের নারী এই গুণ বৈশিষ্ট্য নারীদেরকে রাসুল্লাহ সাল্লাই স্ত্রী হিসাবে দিয়ে দিতে পারেন আল্লাহ যদি চান আর তিনি যদি তোমাদেরকে তালাক দেন তো আল্লাহ হাসুবাহার উদ্দেশ্য তো এটা ছিল না যে স্ত্রীদেরকে তালাক দিয়ে দেওয়া তাদের মধ্যে তো এমন ধরনের কোন অপরাধও ছিল না তারা রাসুলের বিরুদ্ধে কোন খেয়ানত কখনো করেন করেন নাই শুধুমাত্র যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো বিষয়গুলো একান্তই মানবীয় যেমন এই তালাক দেওয়ার বিষয়টা আসতে যে প্রেক্ষাপটে সেটা হল সেটা হল ওই হাদিসের ওই বর্ণনাটা যে রাসুল্লাহ স্ত্রীগণ এগুলো আমি এর আগে আলোচনা করেছিলাম এই আজকে আজকের আলোচনাটা আমি সংক্ষিপ্ত করেছি অনেকগুলো আগের আলোচনায় চলে গেছে কয়েকদিন আগে যে করেছিলাম খায়বারের বিজয়ের পরে শাহাবাগন যখন প্রচুর সম্পদ লাভ করলেন তখন সাহাবাদের জীবন মান বৃদ্ধি হয়েছে তারা তাদের পরিবার পরিজননীয় খরচপাতি বেশি বেশি করে করেন উনার স্ত্রীগণ তো আশেপাশে সকলকে দেখেন তাদের জীবন মান বেড়ে গেছে শাহবাগন তাদের স্ত্রীদের জন্য প্রচুর খরচ করছেন দেখে দেখে তারা রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের কাছে তাদের ভাতা বৃদ্ধির জন্য আবেদন করলেন অর্থাৎ সকল স্ত্রী এ হয়ে জুট হয়ে রাসুলের কাছে জমা হলেন জমা হলেন দেখছেন না বিভিন্ন সময় স্মারক লিপিটে দেওয়া হয় না দাবি আদায়ের জন্য এইভাবে তারা সকলে গিয়ে একত্রিত কাছে দাবি দেওয়া পেশ করতেছেন তাদের জন্য আর রাসুল সোল্লুয় আলহুয়া সালাম তাদের কথার মনোযোগ দিয়ে শুনছেন জবাব দিচ্ছেন না তিনি এমন অসহায় বোধ করছেন যে সকল স্ত্রী একসাথে এইভাবে ওনাকে ঘিরে ধরেছে উমর রাজি আল্লাহানহু তখন ওইখানে গেলেন আর তাদের কোথাও বলতেছিল তারা উচ্চ সুরে রাসুলের সামনে জুড়ে জুড়ে তারা কথা বলতেছিল রাসুলের স্ত্রীগণ স্ত্রীগণ উমর রাজি আল্লাহানহু যাওয়ার পরে তারা সকলেই উঠে দৌড়ে গে পর্দার আড়ালে চলে গেল তখন উমর রাজি আল্লাহানহু তখন বললেন বললেন হে নারীগণ তোমরা রাসুল উল্লাহ সাল্ল্লাহুআ সাল্লামের সাথে উচ্চ স্বরে কথা বলছো রাসুলকে তোমরা ভয় পাচ্ছ না আর উমর এসেছে তাকে ভয় করে তোমরা পালিয়ে গেলে তারা সাথে সাথে জবাব দিলেন হে উমর তোমার মতো কর্কশবাসী রাসুল নন তুমি যে কর্কশবাসী বদ তোমার রাগের কারণে আমরা তোমাকে ভয় পাই ভয় পাই কিন্তু রাসুল উল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তিনি অত্যধিক অমায়িক তিনি আমাদের সাথে কঠোর ব্যবহার করেন না করেন না উনি নরম হৃদয়ের এই উনার সামনে আমরা কথা বলতে পারি তখন তিনি বলেছিলেন যে তোমরা সতর্ক হয়ে যাও হয়ে যাও রাসুলের কাছে এইভাবে তোমরা দাবি দাওয়া যদি করতেই থাকো হয়তো তিনি তোমাদের সকলকে তালাক দিয়ে দিবেন আর আল্লাহ ওনাকে উত্তম স্ত্রী দান করবে না করবে না উমর রাজি আল্লাহানহু বলছেন যে আল্লাহর সাথে আমি তিনটা বিষয়ে একমতে পৌঁছে গেছি এর মধ্যে এটা এক একটা যে উমর বলেছিলেন এটা যে তোমরা যদি তোমাদের এই ধরনের আচরণ থেকে বিরত না হও রাসুলকে কষ্ট দিতে থাকো দাবি দাবা নিয়ে এইভাবে বিরক্ত করতে থাকো তাহলে রাসুল্লাহ হয়তো তোমাদের সকলকে তালাক দিয়ে দিবেন আর আল্লাহ ওনাকে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন উমর বলছেন আমি যেই ভাষায় কথা বলেছিলাম এবারে আমার মতো কথাই আল্লাহ পুরানার করে দিয়েছেন তো উদ্দেশ্য এটা নয় বলছো তাদেরকে সতর্ক করে দেওয়া এরপর রাসুল্লাহ আলহামের স্ত্রীগণ সতর্ক হয়ে গেলেন এবং রাসুল্লাহ সাল্লু আলহামকে আল্লাহ যখন তাকে তখন তিনি তার স্ত্রীদের কাছে তখন জানতে চাইলেন সর্বপ্রথম তিনি শুরু করলেন আয়সাকে দিয়ে এবং আয়সাকে তিনি বললেন যে আমি তোমাকে এমন একটা কথা এখন বলবো যেই কথার জবাব তুমি এখনই আমাকে দিবে না বরং তুমি তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে আমাকে জানাবে তখন তিনি বলেন ঠিক আছে বলেন তখন তিনি এই এখতিয়ারটা প্রয়োগ করলেন তুমি যদি দুনিয়া চাও তাহলে দুনিয়ার উপকরণ সহকারে আমি তোমাকে বিদায় করে দেব। আর যদি আল্লাহ এবং আখেরাত কামনা করো আল্লাহ আল্লাহ রাসুল এবং আখেরাত কামনা করো আয়সা রাজি আল্লাহ বললেন সাথে সাথেই আসলে আয়সা অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিলেন তিনি সাথে সাথে বললেন এত একবারে সহজ কথা এই কথার জন্য আবার আব্বা আমার সাথে পরামর্শ করার কি প্রয়োজন কি প্রয়োজন আমি আল্লাহ আল্লাহ রাসুল এবং আখেরাত কি আমি বাছাই করে নিলাম করে নিলাম এবং সাথে সাথে আয়শা এটাও বললেন আমি যে আপনার দেওয়া পে আপনাকে আল্লাহকে এবং আখরাকে আমি বাছাই করে নিলাম এই কথাটা আপনি আপনার অন্য স্ত্রীদেরকে বলবেন না বলবেন না এই কারণে দেখেন মানসিক একটা জিনিস আর কারা কাছে এটা বলবেন না বলবেন না রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন আল্লাহ আমাকে গোপনকারী রূপে পাঠান নাই আমি কোনো কিছু গোপন করতে পারবো না স্ত্রীকে খুশি করার জন্য যে হ্যাঁ ঠিক আছে তোমার কথা কাউকে বলবো না এইভাবে খুশি করার জন্য রাসুল এটা বলেননি তিনি বলেন দিলেন যে আল্লাহ আমাকে গোপনকারী রূপে পাঠান বলে দিলেন তোমারই অনুরোধ আমি রাখতে পারবো না তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না আমি অন্যরা যদি জিজ্ঞাসা করে আমি বলে দেব বলে দেবো এবং রাসুল উল্লাহ সাল্লাম এক এক করে সকল স্ত্রীর কাছে গিয়ে একটা জানালেন জানালেন এবং তারা সকলেই সকলেই আল্লাহ আল্লাহ রাসুল এবং পরখালকেই তারা নিজের জন্য বাসাই করে নিলেন এইভাবেই তারা দুনিয়াকে বিসর্জন দিলেন যেহেতু তার স্ত্রীগণ আল্লাহ আল্লাহ রাসুল এবং পরখালকেই গ্রহণ করে নিলেন তখন তাদের মর্যাদা আল্লাহর কাছে রাসুলের কাছে অনেক বৃদ্ধি হয়ে গেছে এবং সকল নারী কুলের মধ্যে তারা শ্রেষ্ঠ হয়ে গেছেন এই একয়ার পাওয়ার পর তারা যখন এটা গ্রহণ করে নিলেন তো আল্লাহ হাসুবান আমাদের তফিক দান করুন আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি আর এর উপর আমল করতে পারি আমিন কি বলি হ্যাঁ তোমার এই কোরআন মজিদে কোথাও সিগারেটের কোথাও লেখা নাই কথাও লেখা নাই সুপারির কোথাও লেখা নাই জোরদার যে সকল প্রকারের নেশা উদ্রেক করে এমন যা কিছু আছে সেগুলো হারাম যেটা মানুষের মস্তিষ্ক বিকৃত করে সেটা হারাম এখন প্রশ্নটা দেখা দিল যে এটা কিন্তু অনেকেই একটা ভুল করে বসে যে আমি সিগারেট খাইলো পান খাইলো জোরদার সহ তো তার তো মাথা বিকৃত হয় না মাতাল হয় না এই সেটা বলে যেহেতু নেশা হয় না সেহেতু এটা যায় তারা এটা মনে করে কিন্তু বিষয়টা হল হলো মা আসকার কাশি রুহু ফ কালী রুহু হারামুল নেশার ব্যাপারে একটা মূল নীতিটা নীতিটা যেই জিনিসটার বেশি পরিমাণে খাইলে নেশা হয় তার অল্প পরিমাণ হারাম মনে করে জোরদার পাতা একটা আস্থা একটা পাতা যদি কেউ খেয়ে নেয় পাগল হয়ে যাবে না এক ডিব্বা জোরদা এখন খেয়ে দিল পাগল হয়ে যাবে হয়ে যাবে এই বিশ ত্রিশটা সিগারেট একসাথে সাথে থানুক সে পাগল হবে তো এই কারণে যে এটা যেহেতু বেশি পরিমাণে খাইলে তার নেশা হচ্ছে মাতাল হচ্ছে তার অল্প পরিমাণ হারাম শীত দেশগুলোতে এবং যারা মদে তারা কিন্তু পরিমিত যারা পান করে যারা মদ খায় এরা পরিমিত কিন্তু হয় না। সিগারেট যে পান করে তার যেমন হয় তারও এ মনে হয় কারণ সে নিয়মিত একটা পরিমাণ মতো খায় এটা দ্বারা তার নিয়ন্ত্রণের বাইরে এসে যায় না আর শীত প্রধান দেশের এরা মদ পান করলে তাদের সমস্যা হয় না তাদের শরীরে হিট আনার জন্য তারা এটা এই জন্য তারা নাতাল হয় না এই জন্য কেউ কি বলতে পারবে যে এই মদ হালাল যে অল্প পরিমাণ ওই একটু একটু করে খাইল ওরা নেশা তোয়ার হয় না ওই মদ অল্প পরিমাণ যেমন হারাম বেশি পরিমাণও হারাম অনুরূপ ভাবে বিড়ি সিগারেট জর্দা জর্দা তামাক পাতা জাতীয় যা আছে সবগুলোই হারাম আমাদের দেশের হুজু রাখায় হুজু জোরদা জোরদা সারা জানি ওই তাদের পানি পানি স্বাদ লাগে না না কিন্তু অত এটা সম্পূর্ণ নেশা খাচ্ছে একটা ঘটনা আছে তিনি হার করে নিচ্ছেন হারাম করা এখনো যদি মনে করে ইব্রাহিম যে বিষয়টি সেই ইব্রাহিম যখন এই কথাগুলো বলেছিলেন বলেছিলেন তারকাকে দেখে চন্দ্র থেকে দেখে সূর্যকে দেখে সেই সময় তিনি নবী ছিলেন না তিনি ছিলেন শিশু বাচ্ছেন ভয়ে ইব্রাহিম সালামের মা যখন সন্তান প্রসবের নিকটবর্তী তখন পাহাড়ের গুহায় চলে গিয়েছিলেন সেখানে ইব্রাহিম সালামের জন্ম হয়েছিল আর ইব্রাহিম এই বয়সে যখন উপনীত হয়েছেন কেউ বুঝতে পারবে না ওনার জন্মটা কোন বছর হয়েছে সেই সময়ে মা তাকে নিয়ে বের হয়েছেন রাতের বেলায় বের হওয়ার পরই তিনি আকাশের দিকে তাকিয়ে দেখছেন তারকাগুলো খুব সুন্দর সুন্দর দেখা যায় দেখা যায় ইব্রাহিম আলাহ ইসলাম ওই সময় তার রবের সন্ধানে ছিলেন তিনি এটার উপর স্থির ছিলেন তিনি সন্তান করতেছিলেন আমার রবকে তখন তিনি এই রবের সন্তান করতে গিয়ে সবচেয়ে সুন্দর দেখা গেছে তারকাগুলো ছিল আমার রব এই জন্য তিনি সেই তারকাকে বলছেন হাজার রব্বি যখন কিছু পরে করে দেখলেন যে না এরপর দূর দিকে এর আরো বড় একটা চাঁদের উদয় হয়েছে রাতের অন্ধকার দূর করে দিয়েছে আলো জলমল করতেছে তখন তিনি মনে করলেন না এগুলা তো রব হতে পারে নাটো বড় তো সেটা সেটা তো সৌন্দর্য বেশি তখন সেই চাঁদের দিকে তাকিয়ে বলেন হাজার অব্দি এটা আমার রব কিন্তু বুড়বেলা যখন হলো সকাল দেখলেন পূর্ব দিকে একটা সূর্যের উদয় হয়েছে এটা পাওয়ার আরো বেশি সারা পৃথিবী একবারে আলোকিত করে ফেলেছে অন্ধকার আর নাই তখন তিনি বলেন এটা সবচেয়ে বড় এটাই আমার আমার রব কিন্তু সন্ধ্যা যখন হলো দেখলেন এটা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন এখন তো দেখছি তারকাও না গেল দিনের বেলায় না চন্দ্র সে এসে নাই সূর্য নাই যেটা স্থায়িত্ব নাই এটা আমার কোন রবই হতে পারে না তখন তিনি ঘোষণা করলেন কি করলেন কি ওমা আনামিনালিনাল মুশ্রী তিনি ঘোষণা দিলেন ঘোষণা দিলেন যে আমি সকল দিক থেকে আমার চেহারা আমার মুখ আমার মনোযোগ ফিরিয়ে নিয়ে একমুখী করে দিলাম করে দিলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে আমি একমুখী হয়ে গেলাম হয়ে গেলাম এই চন্দ্র সূর্য তারকা এই কোনো কিছু আমার রব নয় আমি সব কিছু থেকে আমার আমার মুখ ফিরিয়ে নিলাম এক মুখী হয়ে গেলাম আর আমি মুশিকদের নই অর্থাৎ সাথে সাথে ঘোষণা দিলেন ওই তারকা চন্দ্র সূর্য এগুলোর প্রতি সাথে সাথে ওইখান থেকে ফিরিয়ে আসলেন তিনি সন্ধানে ছিলেন আল্লাহ সন্ধান করতেছিলেন আর সন্ধান করে তিনি আল্লাহ তাকে এলিম দিয়ে দিলেন আর সাথে সাথে তিনি পেয়ে গেলেন তিনি এটার উপর অটল ছিলেন না তিনি সাময়িকভাবে শুধু অনুসন্ধান করতে গিয়ে ওনার ধারণা হয়েছে মনে হয় এটা হতে পারে এটার উপর স্থির ছিলেন না তখন তো নবী ছিলেন না শিশু অবস্থায় আর যেটা করেছেন সেই বিষয়টাকে হারাম করেন নাই হারাম করলে তো সকলের জন্য তিনি হারাম বলে দিতেন মধু হারাম তিনি বলেন নাই তিনি নিজে এটা তা না করার জন্য নিজের জন্য হারাম করেছেন মধুকে হারাম করেননি তিনি মানে নিজে না খাওয়ার কথমটা তিনি করেছেন যে আমি এটা খাবো না শুধু এই হালাল মধুটাকে তিনি হারাম ঘোষণা দেন নাই মধু তো হালাল এই হালালটাকে যদি তিনি হারাম ঘোষণা করতেন কথা ছিল কিন্তু এটাকে মধুকে তিনি হারাম বলেন নাই বলেন বরং তিনি মধু নিজে না খাওয়ার জন্য সিদ্ধান্তটা ঘোষণা করেছেন এই কথাটাকে হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে হারাম উত্তটা কি স্করিন হারাম করলে যদি দেওয়া হয় দলিলের মধ্যে যাবে যাবে যে সুদ দেয় যে সুদ নেয় সুদ নেয় যে সুদের অঙ্ক লিখে যে সুদের সাক্ষী চারজন কিন্তু সমান অপরাধী অপরাধী এইখানে ওই মুস্তাহিদদের মধ্যে ইশতেহাদের বিষয়টাতে কিছুটি বিষয়ে একতলাপ আছে কিন্তু মৌলিক ব্যাপারে একমত যে এই নেশার পান করে নেশার কাজে সহযোগিতা করে নেশা সরবরাহ করে মানুষের কাছে সহজলজ্ঞ করে দেয় এটা হয়তো কিনে এনে দিতে পারে উৎপাদন করে দিতে পারে সকলেই কিন্তু সমান অপরাধী এদেরকে শাস্তি দিতে হবে সিজুর কে সুন্দর করার জন্য তো শেষ প্রশ্ন সুবাহ আল্লাহ বিহামদিকে